মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ধারাবাহিক আলোচনায় রয়েছে। সামাজিক শান্তি প্রতিষ্ঠায় मानुसे मानुषे जिस सकल सम्पर्कगुल विशेष गुरुतर रक्षा कर मध्य अन्नतम एक गुरुत्वपूर्ण सम्पर्क एल का हल साधारण मुसलमान साधे मुसलिम हिसेबे मुसलिमर जो सम्पर्क से सम्पर्क यथाजथे रक्षा करा से सम्पर्क जो दबी से दबी पूरण करा मुस्लिम हिसाब से मुस्लिम कि সেই অধিকারগুলো আদায় করা সেই অধিকারগুলো আদায় করার মধ্য দিয়েই প্রকৃত অর্থে আমরা মুসলিম হিসাবে মুসলমানের সাথে পরস্পর আমরা সম্পর্ককে সুন্দর করতে পারি এবং আমাদের এই সম্পর্ক যদি সুন্দর হয় তাহলেই আমাদের জীবনে সামাজিক জীবনে এটা শান্তি প্রতিষ্ঠার অন্যতম কারণ হবে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম করম সাল আলিহি ওয়াসাল্লামের এক হাদিস যেখানে আল্লাহ নবী বলেছেন যে লীল মুসলিমী আলাল মুসলিমী সিদ্সাল একজন মুসলিম অপর মুসলিমের উপর তার ছয়টি অধিকার রয়েছে তার মধ্যে একটি অধিকার ছিল যেটা আমরা আলোচনা করেছি সেটা হল সালাম মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেয়া এবং সালামের জবাব দেয়া সালাম ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান সালাম এটা হলো মুসলমানদের সমাজের একটি শেয়ার আল্লাহ নবী ব্যাপক সালাম প্রচলনের জন্য মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন সালামের কিছু বিধিবিধান বিধান নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই সালাম মানুষ কখন দেবে তাল্লা নবীর হাদিস থেকে যেটা বোঝা যায় এবং নবী করিম সাল্লাহ আলী ও সাল্লামের নবীর আমল থেকে আমরা দেখতে পাই যে সালাম প্রদান করার বিভিন্ন ক্ষেত্র রয়েছে প্রথম ক্ষেত্র হল সালাম যখন এক মুসলিমের সাথে আরেক মুসলিমের সাক্ষাৎ হবে তখন সেই সাক্ষাতের সময়ই তারা একে অপরকে সালাম দেবে সাহাবেক রাম ব্যাপকভাবে তারা সালাম আদান প্রদান করতেন এমন কি দুজন एके शाक्खात। पर एक संगे अपर सतर एक चलत मध्य खान छोटी अथवा छोट्ट एक गाँच पुनर्बार सालाम आदान प्रदान करत हजरत सहबरामल तलम आदान प्रदान करतें नबी अकरम सोल्ला आलिम हदी से पाखर मध्य बोलते ও ইজা লাকিতা ফাসা লিম। মুসলিমের সাথে যখনই তোমার সাক্ষা হবে। ইজা আলাতা যখনই তোমার সাক্ষা হবে তখন তুমিটাকে সালাম দিবে এই সালাম দেওয়া এটা হলো মুসলিমের অধিকার। তাহলে সালামের প্রথম ক্ষেত্রটা হল সালামুল লিকা অর্থাৎ যখন সাক্ষা হবে এটা হল সাক্ষাতের সালাম। দ্বিতীয় আর একই সালাম রয়েছে যেটা আমরাকে বলতে বাড়ি সালামল স্তিজান। খোথাও কোন বাড়িতে যাওয়ার পর। কারো কাছে কারো ঘরে যাওয়ার সময় কারো বাড়িতে যাওয়ার পর সেখানে সালামুল ইস্তি প্রবেশের অনুমতি প্রার্থনায় সালাম প্রদান করা যে সালাম দিবে এই সালাম প্রদান করাটাই হবে ভিতরে প্রবেশ করার অনুমতি চাওয়া কোরআনে পাকের মদ্লাহ রবাহমিন সুরতুল্নর এ স্পষ্ট বলেছেন যখন অন্য কারো বাড়িতে যাবে তখন তাদের অনুমতি এবং সালাম প্রদান করা ছাড়া তাদের বাড়িতে প্রবেশ করবে না তাহলে প্রথমে হল সালাম ইস্তিজান অনুমতি চাওয়ার জন্য সালাম প্রদান করা নবী করিম সাল আলিহাসাল্লামের সুন্নার মধ্যে পাওয়া যায় জাল্লা নবী কারো কাছে গেলে সালাম প্রদান করতেন এবং এই সালামুল ইস্তিজান একে একে তিনবার দেওয়ার বিধান নবী কোথাও গেলে কারো কাছে গেলে সালাম দিতেন যদি সালামের জবাব না আসত একে একে তিনবার সালাম দিতেন তিনবার যদি সালামের জবাব না আসত তাহলে নবীজি সেখান থেকে ফিরে আসতেন তার অর্থ হলো এই যে ঘরের ভিতর থেকে ভিতরে প্রবেশ করার পারমিশন পাওয়া যাচ্ছে না তাহলে এটা হলো সালামুল ইস্তিজান তিন নম্বর হলো সালাম উদ্দখল ভিতরে কারো কাছে যাওয়ার সময় কারো ঘরে প্রবেশ করার সময় এটা হল সালাম উদ্দখল ঘরে প্রবেশ করার সময় ইভেন নিজের বাড়িতেও প্রবেশ করার সময় সালাম উদ্দখল ঘরে প্রবেশ করার সময় সালাম দিবে এমন কি ঘরে যদি কেউ নাও থাকে তবু সালাম দিয়েই ঘরে প্রবেশ করা السنة. قرآن باكي الله بلتن وإداد دخلتم بيوتاً فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة جوخن تمرا غورة پروبش کرو فسلموا على أنفسكم تخنتم راتما در غورة نجدر أبن جن در اوپري سلام دعو سلام پردان کرو تحية من عند الله مباركة طيبة جت الله رب العالمين البقوتكي تا در پرت رحمت وبركوت এবং পবিত্রতার পক্ষ থেকে আগমন করবে সালামের মাধ্যমে হে বৎসা দখল আহলিকা ফাইসাল তুমি যখন তোমার বাড়িতে যাবে তোমার ঘরে প্রবেশ করবে তখন তুমি সালাম দাও কারণ তোমার এই সালাম ইয়াক বারাকাত না আলি কলা আহলিক তোমার এই সালামের মাধ্যমে তোমার উপর এবং তোমার পরিবারের লোকজনদের উপর বরকত হবে আল্লাহব্ব আলমিনের পক্ষ থেকে কাজেই ঘরে ঢুকতে হলে ঘরে ঢুকে সালাম দিবে এমনকি ঘরের মধ্যে যদি কোনো মানুষ নাও থাকে তবুও ঘরে প্রবেশ করে সালাম দেবে ঘরে আমার অনুপস্থিতিতেও ফেরিস্তা থাকতে পারে তো সেই ফেরিসটাকেও সালাম দেওয়ার বিধান রয়েছে এই জন্য ঘরে প্রবেশ করে সালাম দেওয়ার একটা সালাম উদ্যোখল এমনিভাবে আরেকটি সালামুলা সালামুল খেতাব অর্থাৎ কারোর সাথে কথা বলার সময় কোনো মজলিসে কথা বলার সময় কোনো জলসার মধ্যে খিতাব করার সময় কথা বলার সময় সম্বোধন করার সময় সালাম দিয়ে কথা শুরু করতে হবে হাদিসের মধ্যে আছে নবী আকরম সাল আলি আসাল্লাম যখন কোনো মজলিসের পাশ দিয়ে অতিক্রম করতেন বা কোনো মজলিসে গমন করতেন তখন সেখানে সালাম করতেন এমনকি এমনও বর্ণিত রয়েছে সেই হাদিসে যে নবী তিনবার সালাম করতেন তিনবার সালাম করার দুটি ব্যাখ্যা মহাদ্দি সিনগণ বর্ণনা করেছেন তার একটি ব্যাখ্যা হলো এই যে বড় মজলিস বড় উপস্থিতি বড় মজমা এই জন্য নবী আকরম সাল আলি আসাল্লাম তিন দিকে ফিরে নবীর সামনে মজমা হলে তারা হালকা আকৃতিতে গোলাকার আকৃতি তারা বসতেন এই জন্য সামনের দিকে একবার ডান দিকে একবার বাম দিকে একবার এভাবে তিন দিকে ফিরে সকল মানুষকে আল্লাহনবী সালাম করতেন অপর ব্যাখ্যা হলো বড় মজলিস হলে মজলিসের শুরুতে একবার মধ্যখানে গিয়ে একবার মজলিসের শেষ প্রান্তে গিয়ে আরেকবার তিনবার সালাম করতেন যেন সকলেই নবীজুল সালাম শুনতে পায় তাহলে এটা হলো সালামুল খিতাব অথবা মজলিসে গিয়ে সালাম প্রদান করা আরেকটা সালাম হল সালামুল বাদা যখন কারো কাছে গিয়ে সাক্ষাৎ করার পর সেখান থেকে যখন আবার ফিরে আসবে ফিরে আসার সময় তাকে সালাম প্রদান করবে সালামের মাধ্যমে কারো কাছ থেকে বিদায় নেওয়া সালামের মাধ্যমে বিদায় নেওয়া এটাই হলো ইসলামী তালিকা এটাই হলো ইসলামী পদ্ধতি হাদিসের মধ্যে নবী আকরম সাল আলি আসলামের সাদ করেছেন ইজান তাহা আহাদুক ইলাল মজলিসি ফলিউ যখন তোমাদের কেউ কোনো মজলিসে যাবে তখন তাকে সালাম করবে ফাইজা আই আইয়া যখন আবার সেখান থেকে ফিরে আসার ইচ্ছা করবে ফাল সেলিম তখন আবার সালাম করবে ফালাইসাদ হাক মিনাল আহার এই যে শেষবারের যে সালাম করা যেটাকে সালামুল বাদা বলছি আমরা বিদায়ী সালাম এই সালামটা বা প্রথম সালাম দ্বিতীয়টার চেয়ে অগ্রগণ্য নয় এবং দ্বিতীয়টা প্রথমটার চেয়ে অগ্রগণ্য নয় বরং প্রথমবার সালাম দেওয়ার যে গুরুত্ব ঠিক তেমনি ভাবে সেখান থেকে ফিরে আসার সময় বিদায় গ্রহণ করার সময়ও সালামের গুরুত্ব ঠিক একই এভাবে সালাম দিবে এবং যত সালাম দিবে ততই কল্যাণ এবং মঙ্গল বয়ে আনবেই সালামে সালামের কিছু ক্ষেত্র রয়েছে যে সকল ক্ষেত্রগুলোতে সালাম না দেয়া যেতে পারে অথবা সালাম দেওয়া নিষিদ্ধ হতে পারে সালাম দেওয়া নিষিদ্ধ হতে পারে যখন কোনো মানুষ এমন অবস্থায় থাকে যখন সেই অবস্থায় তার পক্ষে কথা বলা অথবা সালামের মতো সালাম একটি পবিত্র শব্দ সালাম আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নাম এবং সালামের পরে যদি ওরাহমাতুল্লাহ বলা হয় তাহলে আরও পরিষ্কার আল্লাহ আল্লাহ রবীন্দিনের নাম উচ্চারিত হচ্ছে কাজেই কেউ এমন সিচুয়েশনে যদি থাকে যে যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা সম্ভব নয় তাহলে সেখানে সালাম দেওয়া নিষেধ রয়েছে বা সালাম দিলেও সেখানে সালামের জবাব দেওয়া যাবে না যেমন হাজরত আবদুল্লাহ অমর রাজি আল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে রাবি রসুল্লাহ সাল আলহ্লাইবুল নবী আকরম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি পেশাব করছিলেন ওই সময় একজন মানুষ আল্লাহ নবীর পাশ দিয়ে অতিক্রান্ত হলো এবং নবীকে এসে সালাম করলো সালামিয়রুদ্দা আলেহি কিন্তু নবীজি তার সালামের জবাব দিলেন না সুপ্রিয় দর্শক আমাদের বিরতির সময় হয়ে গেছে আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাবো বিরতি থেকে ফিরে এসে আমরা আবার আমাদের আলোচনা অব্যাহত রাখবো সকলে সঙ্গেই থাকবেন বলে আশা করি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 এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলেন দেখুন পরবর্তী অনুষ্ঠান আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা বিরতির আগে বলছিলাম যে সালাম এমন কোন পরিস্থিতিতে থাকলে যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা যায় না তাহলে ক্ষেত্রে সালাম আদান প্রদান করা যাবে না যেমন কেউ বাথরুমে যদি থাকে অথবা স্তেনজা পেশাব পায়খানার মধ্যে লিপ্ত থাকে তাহলে সেই পরিস্থিতিতে তাকে সালাম আদান প্রদান করা যাবে না ঠিক তেমনিভাবে সালাম দেওয়া বা সালামের উত্তর না দেওয়ার আরেকটি ক্ষেত্র রয়েছে হাদিসের দ্বারা বোঝা যায় যদি কারো কোনো শরীয়ত বিরোধী গরহিত কাজের কারণে কোনো অন্যায়ের কারণে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ থেকে তাকে সতর্ক করা যদি উদ্দেশ্য হয় সেক্ষেত্রেও তাকে সতর্ক করার জন্য তাকে সালাম না দেয়া যেতে পারে অথবা সালামের জবাব সে সালাম দিলেও জবাব না দেয়া যেতে পারে যেমন হাজরতে আম্মার ইবনি ইয়াসের জিয়াল্লাহ তালাহনু থেকে এখানে হাদিস আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আম্মার ইবনি ইয়াসে রাজি আল্লাহ তালাহু বলেন যে একবার আমার হাতের মধ্যে কিছু সমস্যা দেখা দিল স্কিনের প্রবলেম তো আমার বাড়িতে আমার তারা খালুক এক ধরনের রঙিন সুগন্ধি যেটা নারীদের জন্য ব্যবহার করা বৈধ পুরুষদের জন্য নয় আম্মার ইবনি আসলিয়া আল্লাহারণ বলেন যে সেটা আমি ব্যবহার করলাম আমি এই অবস্থায় নবীজির কাছে গেলাম নবী করিম সাল্লা আলিহী আসাল্লামকে আমি সালাম প্রদান করলাম কিন্তু আল্লাহ নবী আমার সালামের জবাব দিলেন না বললেন তুমি যাও আগে গিয়ে তোমার এই রং যেটা পুরুষদের জন্য ব্যবহার করা বৈধ নয় এই রঙিন প্রসাধনী तुम्हें आगे ये अपसारण करो तुम फिर आसो यह हादिस थी मेकर राम एक एवं बोझा जाटर को सालाम जब ना दे सतर्क करार्जन का सालाम ना दे जाए तब ये लक्ष्य रखते क्षटी एम क्यों करते जार सालामा अथवा जर सालाम जबाब ना देखिर ऊपर दे एक प्रभाव विस्तार कर এবং সে এতে সতর্ক হয়ে শরিয়া বিরোধী সেই কাজটা থেকে সে বিরত থাকবে সালাম দেয়া আদান প্রদান করা এটা হলো মুসলমানের প্রথম অধিকার বা প্রথম হাত সালামের সাথে সাথে মুসাফাহা করা মুসাফাহা করা যেতে পারে মুসাফাহা করা এক হাদিসের মধ্যে নবী আকরম সাল আলি আসাল্লাম ইরশাদ করেছেন মামিন মুসলিম আইনি ইয়ালতাকিয়ান ফাইসাফিহান যে কোনো দুজন মুসলিম যখন তাদের মধ্যে সাক্ষাৎ হয় এবং তারা যদি পরস্পর মুসাফাহা করে একজনের হাত আরেকজনের ভিতরে দিয়ে যদি তারা হাত মেলায় মুসাফাহা করে তাহলে ইল্লা গুফির আলহুমা নবী আকরম সাল আলহিসাল্লাম বলছেন যে তাদের এই আমলের কারণে তাদের উভয়ের সমস্ত গুনাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন মাফ করে দেবেন সুহানুল্লাহ কবলাই ফরাকা তারা উভয়ে মুসাফাহা করে বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের উভয়ের গুনহা মাফ করে দেয়া হবে আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী হাদিসটিকে হাসান পর্যায়ের হাদিস বলে আখ্যায়িত করেছেন যেটি গ্রহণ করা যেতে পারে ক্ষেত্রে। ঠিক মুসলমান হিসাবে মুসলমানের যে সকল অধিকার তার মধ্যে প্রথম অধিকারটি আমরা আলোচনা করলাম সেটা হল সালাম দেওয়া মুসলমানের সঙ্গে যখনই সাক্ষাৎ হবে সালাম দেওয়া এবং সালামের সঙ্গে সে মুসাফাহার কথা বললাম দ্বিতীয় হক হলো মুসলমানের ইজায়াবাত দাওয়া একজন মুসলমান যখন একজন মুসলমানকে দাওয়াত করবে তখন তার দাওয়াতে হাজির হওয়া উপস্থিত হওয়া তার দাওয়াত গ্রহণ করা কবুল করা এটাও মুসলমানের হক বলিমার দাওয়াত হতে পারে অথবা যে কোনো উপলক্ষে কোন অকেশন অথবা শরীয় সম্মত যে কোনো উপলক্ষে হতে পারে উপলক্ষ ছাড়াও কোনো মুসলমান অপর মুসলমানকে দাও করতে পারে সেই দাওয়াতে সাড়া দিতে হবে সাড়া দাওয়া মুসলমানের হক হাজত আবদুল্লাহ তিনি হাজির হয়েছেন তবে বলেছেন যে আমি যেহেতু রোজা রেখেছি কাজে আমি তো খেতে পারবো না তবু আমি তোমার দাওয়াত রক্ষা করার জন্য আমি এখানে উপস্থিত হলাম দাওয়াতে উপস্থিত হওয়া দরকার উপস্থিত হওয়া উচিত মুসলমানের দাওয়াতে তবে একটি ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে সেটা হলো যদি কোনো দাওয়াতের মধ্যে কোনো সেরিয়া বিরোধী কাজ হতে থাকে তাহলে সেই কাজকে বর্জন করার জন্য সেই কাজের প্রতি নিজের ক্ষোভ এবং নিজের অসম্মতি প্রকাশ করার জন্যে কোনো দাওয়াতে উপস্থিত নাও হতে পারে যেমন বিবাহস্বাদের অনুষ্ঠান গলিমার অনুষ্ঠান ইত্যাদিতে সেরিয়া বিরোধী গৃহীত কাজ হচ্ছে নাচ গান হচ্ছে অথবা সেখানে পর্দা লঙ্ঘন হচ্ছে ব্যাপকভাবে অশ্লীলতা হচ্ছে এই সকল ক্ষেত্রে কেউ যদি মনে করে যে হ্যাঁ এই সমস্ত গরহিত কাজ থেকে বিরত থাকব এবং এটা থাকাই উচিত মুসলমান এই অনুষ্ঠান বর্জন করতে পারে হাজরত আবুবান্লাহুর কাছে ওনার বাড়িতে দাঁড়াতে আসলেন এসে দেখলেন যে ইবনি আমর রাজি আল্লাহ তালহর বাড়িতে এমন কিছু অতিরিক্ত সাজসজ্জা অবলম্বন করা হয়েছে যেটা সাহাবিদের যুগে এটাকে বাহুল্য মনে করা হয়েছে তখন হাজরতে আবুবান সরিরাজি আল্লাহআ খুব প্রকাশ করলেন এবং থেকে তিনি ফিরে যেতে চাইলেন। চাইলেন্লাহু তখন তাকে জিজ্ঞাসা করলেন যে কি সমস্যা তখন বললেন এই যে মা তোমার বাড়িতে এরকম অতিরিক্ত পর্দার মাধ্যমে ফ্যাশন করা হয়েছে কারণ কি তখন তিনি বললেন যে এটা মহিলারা করেছে আমি জানি না হাজরত আবাইবান সরি রাজি আল্লাহ তালু বললেন যে মানকুন্ত আকশা আলহি এটা অন্যদের ব্যাপারে এরকম আশঙ্কা হতে পারে যে তাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছিত হয়ে গেল কিন্তু তুমি তো আব্দুল্লাহ নেওয়ার তুমি একজন বড় মাপের সাহাবি কাজী তোমার পক্ষ থেকে এই ধরনের ত্রুটি এটাকে তো মেনে নেওয়া যায় না এমনি ভাবে এমনিভাবে আলি আসাল্লাম তিনিও একদিন তার কন্যা আদরের কন্যা ফাতেমা রাজি আল্লাহ তালহার বাড়িতে গেলেন গিয়ে দেখলেন যে তার বাড়িতেও একই অবস্থা সেই বাড়িতে এমন কিছু আসবাব এমন কিছু পর্দা ব্যবহার করা হয়েছে যেটা বাহুল্য ছিল নবী আকরম সাল আলিউসাল্লামের মুক্ত মলিন হয়ে গেল তার মুখে ক্ষোভ এবং রাগ প্রকাশ পেলো আল্লাহ নবী সেই ঘরের দরজা থেকে তিনি ফিরে আসলেন ইতিমধ্যে আলী রাজিয়া আল্লাহ আসলেন এসে দেখলেন যে ফাতেমার মন খারাপ কি হয়েছে বললেন যে নবীজি এসেছিলেন কিন্তু তিনি ঘরে ঢুকেননি সেখান থেকে চলে গেছেন তখন আলী রাজি আল্লাহ তালু নবীজির দরবারে গেলেন এবং আল্লাহ নবীকে বললেন যে রাসুল আমরা কী অপরাধ করেছি যে আপনি আমাদের বাড়ি থেকে ফিরে আসলেন নবীক রিম সাল আলীহাসাল্লাম তখন বললেন যে তোমাদের বাড়িতে এই ছিল এমন অনেক ঘটনা পাওয়া যায় যে সকল ঘটনা থেকে নবীর এ সকল হাদিস থেকে এবং এ সকল বিবরণ থেকে আমরা বুঝতে পারি যে দাওয়াত গ্রহণ করা দাওয়াতে উপস্থিত হওয়া এটা হলো মুসলমানের হক তবে যদি আল্লাহর কোনো নাফরমানি সেখানে হয় শরীয়ত বিরোধী গর্হিত কোনো কাজ যদি সেখানে হয় তাহলে ইসলামের যে মূল নীতি সেটা হলো মুসলিম এটা হলো একজন বান্দার হক কাজেই আল্লাহর হক নষ্ট করে আল্লাহর আনুগত্যকে পরিহার করে কোন বান্দার হক পূর্ণ করা যাবে না কোনো বান্ধাকে সন্তুষ্ট করা যাবে না ইসলামী শরিয়তের এটা একটি ঘোষণা তাহলে এক নম্বর হক ছিল মুসলমানের সালাম নম্বর ছিল তাদের কোন মুসলমানের দাওয়াতে সাড়া দেয়া তৃতীয় হক হলো মুসলমানের তসমিতুল আহিস যখন কোন মুসলমান হাঁচি দিবে হাঁচি দেওয়ার পরে যদি সে আলহামদুলিল্লাহ বলে তাহলে তখন সেই মুসলমানের হাঁচির জবাব দেওয়া যারা এই হাঁচির আওয়াজ শুনবে এবং আলহামদুলিল্লাহ এই উচ্চারণ যারা শুনবে তখন তাদের জন্য এর জবাব দেওয়াটা এটা ওয়াজিব হয়ে যায় যেই মুসলমানের হাঁচি আসবে তার জন্য আলহামদুলিল্লাহ নবী আকরম সাল আলি আসলাম হাদিসে পাখের মধ্যে সাদ করেছেন ইজা আতাসা আতাশা আহাদুক ফলিয়াকুল আলহামদুলিল্লাহ যখন তোমাদের মধ্যে কারো হাঁচি আসবে সেজন্য হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আর এবং যে তারি আলহামদুলিল্লাহ শুনবে সে যেন বলে ইয়ার হামুক আল্লাহ শেয়ার হামুক আল্লাহ বলবে এবং শেয়ার হামুক আল্লাহ বললে আবার যে হাতটি দিয়েছিল সে তার ইয়ার আল্লাহর প্রতি উত্তরে বলবে ইয়াহদি ইকুমুল্লাহবা আলাকুম এটি হাদিসের মধ্যে বুখারি শরীফের মধ্যে বুখারি রহমতুল্লাহ আলহি এই হাদিসটি উল্লেখ করেছেন আবু হুরার রাজি আল্লাহ তালুর বর্ণনা সূত্রে আবু মুসা আশারি রাজি আল্লাহ থেকে আরেকটি হাদিসের গ্রন্থে বর্ণিত রয়েছে সেখানে আল্লাহ নবীর বলবে তখন তার আলহামদুলিল্লাহ জবাব দিবে আর যখন কেউ হাঁচি দিয়ে ইজা আতা আলহামদুলিল্লাহ ফালা তুষম্মিতু হুক যদি কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ না বলে তাহলে তোমরা তার হাঁচির জবাব দিবে না তখন তাকে ইয়ার বলবে না তাহলে ইয়ার হামুক আল্লাহ বলাটা তখনই এটা হবে তখনই এটা সুন্না হবে যখন সে আলহামদুলিল্লাহ বলবে তাহলে আলহামদুলিল্লাহ সুনত আর আলহামদুলিল্লাহ জবাবে ইয়ার হামুক বলাটা এটা হলো ওাজিব যদি কেউ আলহামদুলিল্লাহ বলার পর যারা যারা শুনবে তারা যদি ইয়ার হামুক না বলে তাহলে এটা তারা ওাজিব তরকের গুনাগার হবে चमत्कार एक नबीजर आम एखे हाँचि दिले आल्हम्दुल्लाह बोलते हैं आल्लाह रबुल्ला रबु आलमीनर एक विशेष न्यामतर इन बहिर्प्रकाश है आल्लार पक्ष बंदा एक विशेष न्यामत लाभ कर बंदाई जन् हाँचि दिले आलहम्दुल्लाह बोल कारण हाँचि देवाटा एखे आल्लाह रबुल्ला आलमीनर रबु दोटी न्यामत बंदा से आल्ला पक्ष के से दूटी न्यामत लाभ कर একটি হলো হাঁচির মাধ্যমে ভিতর থেকে তার যে শ্বাসনালী কণ্ঠনালী এগুলো পরিষ্কার হয়ে যায় এবং শ্বাস নালিতে যে সকল ধুলো বলি ময়লা আবর্জনা হয়ে শ্বাস প্রশ্বাসের গমনাগমনে বিঘ্ন সৃষ্টি করে এগুলো পরিষ্কার হয়ে শ্বাস প্রশ্বাসের গমনাগমন এটা ফ্রি হয়ে যায় এটা আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য একটা কুদরতি ব্যবস্থা যে কোনো পারিশ্রমিক ছাড়া কোনো ধরনের বাহিরের প্রস্তুতি ছাড়াই তার এটাকে ক্লিয়ার করার একটা ব্যবস্থা হয়ে গেল আর দ্বিতীয় হল হাঁচি দেওয়ার সময় বান্দার চেহারার মধ্যে একটা বিকৃতি আসে একটা মারাত্মক তার চেহারাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলেন এই কারণে আলহামদুলিল্লাহ বলা হয় অথবা আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেছেন তাই আমরা বলি সুপ্রিয় দর্শক আমরা ফাকুল মুসলিম আলাল মুসলিম আলোচনা করছি এবং কয়েকটি হক নিয়ে আলোচনা করলাম আমাদের আজকে সময় শেষ আলোচনা আমরা এখানেই ইতি টানব পরবর্তী পর্বে আমাদের পরবর্তী অসমাপ্ত আলোচনা শুনবার সকলের কাছে অনুরোধ থাকলো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি IRFI, सुरक्षित पवित्र जकत UK, पाउंड जी बी बी बी एल ओ ओ कोड कोड आई बाईश बेमेल कर Шундущи.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 ण देखु परिणतीवार रत आठ ट्रचार सकाल साढ़े छंगे बीस टी